ষোড়শণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ জন্মোত্তবে ভক্ত সম্ভাষণে এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন চিঁড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন ঠাকুর মাস্টারকে বলিতেছেন মুখুজ্জিদের বল নাই সুরেন্দ্রকে বল বাউলদের খেতে বলতে শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন ভক্তেরা বলিলেন, এঁর নাম বিপিন সরকার ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন এঁকে আসুন দাও আর পান দাও তাহাকে বলিতেছেন আপনার সঙ্গে কথা কইতে পেলাম না অনেক ভিড় গিরিন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন এঁকে একখানা আসুন দাও নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন ও কেউ একখানা আসন্দাও সিঁথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন হাতটা দেখিয়ে নে শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন গিরিশ ঘোষের সঙ্গে ভাব কর তাহলে থিয়েটার দেখতে পাবি হাস্য নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন নরেন্দ্রের পিতৃ পর বাড়িতে বড় কষ্ট আছে। এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি তুই কি হাজরার কাছে বসেছিলি তুই বিদেশিনী সে বিরোহিনী হাজরারও দেড় হাজার টাকার দরকার হাস্য হাজরা বলে নরেন্দ্রের ষোলো আনা সত্যগুণ হয়েছে একটু লালচে রজগুণ আছে আমার বিশুদ্ধ সত্য সতেরোয় না সকলের হাস্য আমি যখন বলি তুমি কেবল বিচার করো, তাই শুষ্ক সে বলে আমি সৌর সুধা পান করি তাই শুষ্ক আমি যখন শুদ্ধা ভক্তির কথা বলি যখন বলি শুদ্ধ ভক্ত টাকা কড়ি ঐশ্বর্য কিছু চায় না তখন সে বলে তার তাঁর বন্যা এলে নদীতেও উপচে যাবে আবার খালডোবাও জলে পূর্ণ হবে শুদ্ধাভক্তিও হয় আবার সরৈশ্বর্যও হয় টাকা কড়িও হয় ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন গিরিশও আসিয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ গিরীশের প্রতি আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি আর আমি ওর অনুগত গিরীশ আপনি কারই বা অনুগত নন শ্রীরামকৃষ্ণ সহাস্যে ওর মদ্যের ভাব অর্থাৎ পুরুষ ভাব আর আমার মেদিভাব অর্থাৎ প্রকৃতিভাব নরেন্দ্রের উঁচু ঘর অখণ্ডের ঘর গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি গিরিজ ঘোষের সঙ্গে আলাপ হলো। খুব বড় লোক মাস্টারের প্রতি আপনার কথা হচ্ছিল শ্রীরামকৃষ্ণ কি কথা নরেন্দ্র আপনি লেখাপড়া জানেন না আমরা সব পণ্ডিত এই সব কথা হচ্ছিল হাস্য মণিমল্লিক ঠাকুরের প্রতি আপনি না পড়ে পণ্ডিত শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি সত্য বলছে আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি বলে একটু দুঃখ হয় না আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আবার গীতার সার কি গীতা দশবার বললে যা হয় ত্যাগি ত্যাগি শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয় তারপর সাধন ভজন একজন চিঠি লিখেছিল চিঠিখানি পড়া হয় নাই হারিয়ে গেল তখন সকলে মিলে খুঁজতে লাগল যখন চিঠিখানা পাওয়া গেল পড়ে দেখলে পাঁচ সের সন্দেশ পাঠাবে আর একখানা কাপড় পাঠাবে তখন চিঠিটা ফেলে দিলে আর পাঁচ সের সন্দেশ আর একখানা কাপড়ের জোগাড় করতে লাগল তেমনি শাস্ত্রে সার জেনে নিয়ে আর বই পড়বার কী দরকার এখন সাধুন ভজন এইবার গিরিশ ঘরে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি হা গা আমার কথা সব তোমরা কি করছিলে আমি খাই দায় থাকি গিরিশ আপনার কথা আর কি বলবো। আপনি কি সাধু শ্রীরামকৃষ্ণ সাধু টাধু নয় আমার সত্যই তো সাধু বোধ নাই গিরিশ ফোচকিমিতেও আপনাকে পারলুম না শ্রীরামকৃষ্ণ আমি লালপেড়ে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গিচ্ছিলাম কেশব সেন সেখানে ছিল কেশব লাল পেড়ে কাপড় দেখে বললে আজ বড় যে রং লাল পেড়ের বাহার আমি বললুম কেশবের মন ভুলাতে হবে তাই বাহার দিয়ে এসেছি এইবার আবার নরেন্দ্রের গান হইবে শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পাড়িয়া দিতে বলিলেন নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন ঠাকুরও সকলে অধৈর্য হইয়াছেন বিনোদ বলিতেছেন বাধা আজ হবে গান আরেক দিন হবে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন এমনি ইচ্ছে হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি কি টং টং আবার তানা নানা নেড়ে নুম হবে ভবনাত যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয় নরেন্দ্র বাধিতে বাধিতে সে না বুঝলেই হয় শ্রীরামকৃষ্ণ সহস্যে ওই আমাদের সব উড়িয়ে দিলে নরেন্দ্র গান গাহিতেছেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন নিত্যগোপাল প্রবৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন অন্তরে জাগিছো ও মা অন্তর জামিনী কোলে করে আছো মোরে দিবস জামিনী আবার গাহিতেছেন গাওরে আনন্দময়ীর নাম ওরে আমার একতন্ত্রী প্রাণীর আরাম আবার গাহিতেছেন নিবিড় আধারে মা তোর চমকে ওর উপর তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ গান গাইব থু থু নিত্যগোপালের প্রতি তুই কি বলিস উদ্দীপনের জন্য শুনতে হয় তারপর কি হলো আর কি গেল আগুন জেলে দিলে সে বেশ তারপর চুপ বেশ তো আমিও তো চুপ করে আছি তুইও চুপ করে থাক আনন্দ আনন্দরসে মগ্ন হওয়া নিয়ে কথা গান গাইবো, আচ্ছা গাইলেও হয় জল স্থির থাকলেও জল আর হেললে দুললেও জল নরেন্দ্র কাছে বসিয়া আছেন তার বাড়িতে কষ্ট সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল এখনও সর্বদা জ্ঞান বিচার করেন বেদান্তাদি গ্রন্থ পরিবার খুব ইচ্ছা এক্ষণে বয়স তেইশ বছর হইবে ঠাকুর নরেন্দ্রকে একদৃষ্টে দেখিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রের প্রতি তুই তো খ খাশবত তবে যদি ট্যাক্স ট্যাক্স অর্থাৎ বাড়ির ভাবনা না থাকতো। সকলের হাস্য কৃষ্ণ কিশোর বলত আমি খ একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে বেশি কথা করছে না আমি জিজ্ঞাসা করলুম কি হয়েছে গা এমন করে বসে রয়েছ কেন সে বললে টেক্সোয়ালা এসেছিল সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটি বাটি সব নিলাম করে নিয়ে যাব তাই আমার ভাবনা হয়েছে আমি হাসতে হাসতে বললাম সে কি গো তুমি তো খকাশবত যাক সালারা ঘটি বাটি নিয়ে যাক তোমার কি তাই তোকে বলছি তুই তো ক্ষ এত ভাবছিস কেন কি জানিস এমনি আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে কিন্তু আমায় পাবে না সিদ্ধায়ের দ্বারা বেশ শক্তি বল টাকা এই সব হতে পারে কিন্তু ঈশ্বরকে লাভ হয় না আরেকটি কথা জ্ঞান অজ্ঞানের পার হও অনেকে বলে অমুক বড় জ্ঞানী বস্তু তো তা নয় বৈশিষ্ঠ এত বড় জ্ঞানী পুত্রশোকে অস্থির হয়েছিল তখন লক্ষণ বললেন রাম একই আশ্চর্য ইনি এত শোকার রাম বললেন ভাই যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে যার আলো বোধ আছে তার অন্ধকার বোধু আছে যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে যার সুখ বোধ আছে তার দুঃখ বোধও আছে ভাই তুমি দুয়ের পারে যাও সুখ দুঃখের পারে যাও জ্ঞান অজ্ঞানের পারে যাও তাই তোকে বলছি জ্ঞান অজ্ঞানের পার হও